যে যে প্রান্তে আছেন আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই আলোচনায় আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং ইমান ও আমল চর্চায় নিজেদেরকে নিমগ্ন রেখেছেন আল্লাহ সব সময়ে যেন আমাদেরকে ভালো পথে থাকার তাফিক দান করেন সুন্দর মানুষ হওয়ার তাফিক দান করেন আজকে আমরা দেখতে চেষ্টা করব যে আমাদের জীবনে দুটা দিক থাকে কখনও সুস্বাস্থ্য কখনও স্বাস্থ্যহানি রোগ তাহলে সুস্থতা এবং অসুস্থতা সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যহানি এটা হচ্ছে জীবনের আলো এবং আধার এটা থাকবেই তবে আমাদেরকে চেষ্টা করতে হবে এই সময়ে আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য আমাদেরকে প্রয়াস নিতে হবে তবে তারপরেও যখন অসুস্থতা আসে তখন আমাদেরকে সবট করতে হবে ইসলামের লক্ষ্য হল যে প্রতিটি নাগরিক প্রতিটি মুসলিম বিশ্বাসী যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় স্বাস্থ্য হানি হয় এই জাতীয় কোনো কাজ তিনি যেন না করে। এই জন্য আমরা দেখি আল্লাহনবী আমাদেরকে উৎসাহিত করে বলেছেন একজন বিশ্বাসী যিনি শক্তিশালী সুস্বাস্থ্যবান তিনি অত্যন্ত ভালো এবং অত্যন্ত আল্লাহর কাছে প্রিয় ওই বিশ্বাসী তুলনায় যিনি অত্যন্ত দুর্বল কারণ সুস্বাস্থ্য থাকলে আপনি আল্লাহকে বেশি ইবাদত করতে পারবেন সুস্বাস্থ্য থাকলে আপনি আল্লাহর প্রতি যুদ্ধ করতে পারবেন সুস্বাস্থ্য থাকলে আপনি অনেক অনেক কাজ করতে পারবেন সেখান থেকে আপনি সাদাকা দিতে পারবেন অন্যকে সহযোগিতা করতে পারবেন তাহলে সব কিছু নির্ভর করে সুস্বাস্থ্যর উপর এই আমরা বাংলায় বলি স্বাস্থ্যই সকল সুখের মূল যদি কথাটি একটু অতিরঞ্জন কারণ শুধু স্বাস্থ্য থাকলেই সব ধরনের সুখ আসবে তা না তবে স্বাস্থ্যটা একটা মূল ফ্যাক্টর মূল উপাদান সুখী হওয়ার এজন্য স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করা ইসলামের নির্দেশ আল্লাহনী বলেছেন শক্তিশালী মুমিন হওয়ার চেষ্টা করো সুস্বাস্থ্যবান মুমিন হওয়ার চেষ্টা করো তাহলে তুমি আল্লাহর কাছে প্রিয় হবে ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি দুর্বল কারণ এখানে ইসলামের জন্য অনেক কল্যাণজনক কাজ সুস্বাস্থ্যবান মুমিন করতে পারে এবার আমরা দেখব যে ইসলাম আমাদেরকে সুস্বাস্থ্যবান থাকার জন্য কি কি নির্দেশনা দিয়েছে। প্রথমত আমরা আসি যে খাবার খাবারটা হল মানুষের স্বাস্থ্য বাড়া কমা ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে খাবারের উপর আল্লাহ নবী একটা তুলনা করেছেন যে মানুষ পৃথিবীতে অনেক ধরনের কন্টেইনার ভরে অনেক ধরনের পাত্রতে আমরা অনেক কিছু ভরে থাকি তো সবচেয়ে বেশি যে খারাপ কন্টেইনার মানুষ পূর্ণ করে কিংবা ভরে সেটা হলো মানুষের প্যাট আল্লাহ নবী বোঝানোর জন্য এটাই বলেছেন যে প্যাটকে পরিপূর্ণ করা এটা কোনো ভালো জিনিস নয় প্যাট ভরে খাওয়া এটা ইসলামে ভালো জিনিস নয় বরং আল্লা নবী তুলনা করেছেন যে পৃথিবীতে মানুষ অনেক কন্টেনার ভরে আমরা খাবার নিই পাত্রে আমরা অনেক কিছু একটা আরেকটার মধ্যে ভরি কিন্তু এই যে কোনো জিনিসকে পূর্ণ করা কোনো জিনিসকে ফিল করা সেগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস মানুষ যেটা করে সে তার স্টমাককে ফিল করে তার প্যাটকে ভরে আল্লাহনবী বলেন এটা নিকৃষ্ট কাজ যদি তোমার বেশি খেতে হয় তাহলে ম্যাক্সিমাম লিমিট কি সেটা আল্লাহনবী বলে দিয়েছেন তোমার প্যাটকে তুমি তিন ভাগে বিভক্ত করো এক ভাগ তোমার খাবারের জন্য আরেক ভাগ তোমার পানীয়ের জন্য আরেকটি ভাগকে খালি রাখবে যাতে করে সুন্দর করে শ্বাস প্রশ্বাস তুমি নিতে পারো আল্লাহনবীর সুস্পষ্ট বর্ণনা এবং এটা সর্বনিম্ন নয় এটা হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ তুমি কতটুকু খাবে তাহলে প্যাটে ওয়ান থার্ড আমরা খেতে পারব তিন ভাগের এক ভাগ আমরা খেতে পারবো আরেক ভাগ আমরা পানীয় পান করব এবং আরেক ভাগ খালি থাকবে আল্লাহনবী এটা সর্বোচ্চ বলেছেন তিনি বলেছেন একজন মানুষ বেঁচে থাকার জন্য এক লোকমাই যথেষ্ট অথবা দুই লোকমাই যথেষ্ট তুমি যদি বেশি খেতে চাও তাহলে ওয়ান থার্ড পর্যন্ত খেতে পারো তিন ভাগের এক ভাগ পর্যন্ত খেতে পারে লোকমাতুন আও লোকাইমাতুন আল্লাহ নয় বলেছেন যে এক দুই লেকমা খেলেই এক দুই গ্রাস মানুষ যদি খায় সে বেঁচে থাকতে পারে বেশি খেতে চাইলে ওয়ান থার্ড খেতে হবে তাহলে কতটুকু খেতে হবে সেটা আমরা এই হাদিস থেকে দেখলাম অতিমাত্রায় খেয়ে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অনেক মানুষকে দেখা যায় যে অতিমাত্রায় খাচ্ছে আর সে কারণে তার পেটে অসুখ হচ্ছে গ্যাস্ট্রিক হচ্ছে প্রেসার বেড়ে যাচ্ছে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে হার্টের ডিজিজ হচ্ছে এগুলি সবকিছু খাওয়ার সাথে নির্ভরশীল এই লোকটি যদি কম খেত তাহলে অনেক দরিদ্র ব্যক্তি আছে যারা খাবার পাচ্ছে না তারা খেতে পারত দুইজনেরই পেটে ব্যথা একজনের পেটে ব্যথা হলো বেশি খেয়ে আরেকজনের পেটে ব্যথা হলো খাবার না পেয়ে ক্ষুদায় ব্যথা আর এই দুইটাকে ব্যালেন্স করা যায় যে এই যদি একটু কম খেত তার অবশিষ্টটা আরেকজন খেতে পারতো তাহলে একটা ব্যালেন্স হয়ে যেত আর ইসলামীটাই বলে যে খাবারের পরিমাণ কতটুকু হতে হবে সেটার একটা শিক্ষা সুস্পষ্টভাবে আল্লাহনবী দিয়েছেন এই খাবার যেই সমাজে যে পরিবারে পরিমিত হবে সেই পরিবারের রোগ শোগটাও কমে যায় এরপরে আমরা আসি যে কি খাবো আল্লাহ তালা করে অনেক জান্নাতের খাবারের কথা বারবার বলেছেন এই কথা উৎসাহিত করার জন্য সেই খাবারগুলো যেন আমরা বেশি খাই যেমন আল্লাহ তালা বারবার বলেছেন যেমন ছায়া সুনিবির জান্নাত যারা আল্লাহকে ভয় করে ভালোবাসে তাদের জন্য নির্ধারিত ওয়াফাওয়া কেহাবিমায় নানা রকমের ফল আল্লাহ তালা তাদের জন্য নির্ধারিত রাখতেন তাহলে এখানে আল্লাহ বারবার কোরআনে করিমে ফলের কথা বলেছেন আল্লাহ তালা বিভিন্ন ফলের আলোচনা করেছেন যেমন খেজুরের কথা আলোচনা করেছেন জৈতুনের কথা আলোচনা করেছেন তিন ফলের কথা আলোচনা করেছেন এবং আঙ্গুরের কথা আলোচনা করেছেন এরকম বিভিন্ন ফলের কথা আল্লাহ আলোচনা করেছেন এবং জান্নাতে বেশি করে ফলের খাওয়ানো হবে এটাও বলেছেন তাহলে এটাই উদ্বুদ্ধ করা ফল ফ্রুট সবজি ভেজিটেবল সালাদ এগুলো যাতে মানুষ বেশি খায় এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ফ্রেশ জিনিস এবং এটা স্বাস্থ্যকে উপকারী করে এজন্য আমাদের খাবারের যে তালিকা থাকবে সেখানে এই জিনিসগুলোর পরিমাণ যেন বেশি থাকে সেই ব্যাপারটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব এটা কোনো আনের নির্দেশনা অনুযায়ী তৃতীয় হলো এক্সারসাইজ করা হাঁটা চলা করা এটা হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যাতে করে আমাদের শরীরটা সচল থাকে আমাদের শরীরটা নানা রোগে আক্রান্ত হয়ে না যায় অলসতাকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বারবার শ্রম দিতে বলেছেন ব্যস্ত থাকার জন্য আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন আপনি আয়াতে আয়াতে পাবেন যারা বিশ্বাসী ভালো কাজ করে পরিশ্রমী দিনের কাজ করে এবং কল্যাণজনক কাজ করে তাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখুন তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ কাজে অলসতা সর্বশ্রেষ্ঠ হওয়ার চিহ্ন নয় আল্লাহ নবী পানা চাইতেন বলতেন আল্লাহ্ন কামিন আল কাসাল হে আল্লাহ থেকে তোমার কাছে মুক্তি চাই এই জন্য কাজ করা শ্রম দেওয়া আর আল্লাহ তালা সালাহ সিস্টেমটাকেও দেখুন মেন্টের মাধ্যমে করেছেন আমরা যে নামাজ আদায় করি এই নামাজ মানে যদি প্রেয়ার হয় শুধু প্রার্থনা করা হয় তাহলে তো আমরা বসেও প্রার্থনা করতে পারি কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন না বসে প্রার্থনা করলে হবে না দাঁড়াও প্রথমে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি সুরা ফাতেহা অন্য সুরা পড়ি এবার বললেন এবার তুমি রুকুতে যাও তারপর রুকুতে আমরা সুবেহায়নার রব্বি আল আজিম পড়ি তারাহুরা করতে নেই আমরা যদিও নামাজ তারাহুরা পড়ি কিন্তু আল্লাহ নয় বলছেন ধীরে সুস্থ পড়ো যতক্ষণ দাঁড়িয়েছ ওইটার সাথে ব্যালেন্স রেখে রুকু করো আমরা তো রুকুতে সুবে রব্বি আল আজিম যেন মেশিনের মতো পড়ি মুখে যেন তেল লাগিয়ে দিয়েছে যে খুব দ্রুত ব্যাগে সেটা শেষ করা যায় কিন্তু আল্লা নবী এটা পছন্দ করেননি তিনি দেখলেন মসজিদের এক কোনো একজন লোক এসে নামাজ আদায় করছে খুব তারাহুড়া করে দাঁড়ালো রুকু করলো সাজদা করলো আল্লা নবী তাকে ডাকলেন বললেন তুমি কি নামাজ পড়েছো সে বললো হ্যাঁ আল্লাহনবী বলেন সল্লি ফাইনাকালাম তুসাল্লি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো আবার লোকটি নামাজ পড়ে আসলো তারাহুরা করেই আবার নবী বললেন সল্লি ফাইন্না কালাম তুসাল্লি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তিনবার যখন এরকম হল তখন লোকটি বলল ইয়ারসল আল্লাহ কোন জায়গায় সমস্যা আমাকে বলে তখন আল্লাহ নয় বলেন, তুমি দাঁড়াও এবং ভালো করে স্থির হয়ে দাঁড়িয়ে কেরাত পড়ো রুকুতে যাও তারপরে স্থির হয়ে রুকুতে থাকো আবার দাঁড়াও স্থির হও সেজ যাও স্থির হও তাহলে তারা উড়া করা যাবে না আল্লাহ এটাই চেয়েছেন আমরা দাঁড়ালাম অনেকক্ষণ আবার রুকুতে গেলাম দেন মুভমেন্ট করাচ্ছে নাড়াচড়া করাচ্ছে শরীর যাতে সুস্থ থাকে আবার সে হায়ান রব্বি আল আজইম পড়লাম শুধু আল্লাহনবী এইটা পড়তেন তা না আরও অনেক পড়তেন সুব হায়ানাক আল্লাহ হামদিক আল্লাহ ফিল্লি হে আল্লাহ তোমার জন্য তুমি পবিত্র সকল প্রশংসা তোমার তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটাও তিনি পড়তেন একইভাবে সুব্রহন কুদ্দুসুন রব্বুল ম্যালয় ইকাতি রোহ এই তাসবীও তিনি পাঠ করতেন নানা রকম তাজবি রুকুতে পাঠ করতেন এরপর আবার দাঁড়াও আবার সেজদায় যাও মাথাকে নিচু করো এবং সেজদা এইভাবে করতে হয় যাতে অলস্যতা সেখানে না থাকে ঘুম এসে না যায় হাতগুলোকে উঁচু করে রাখতে হয় এবং রান থেকে দূরে রাখতে হয় আবার বস তাহলে দেখা যায় আমরা যদি দিনে অন্ততপক্ষে সতেরো রাকাতের মতো আমরা হরজনামাজ আদায় করে থাকি আর এর বাইরে আমরা বারো রাখাত শুন না করে থাকি এর বাইরে আমরা আরও নফল পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে মুভমেন্ট করাচ্ছেন শরীরের এক্সারসাইজ করাচ্ছেন যদিও এক্সারসাইজ এর উদ্দেশ্যে চালা পরা যায়জ নেই এক্সারসাইজ তো অটোমেটিক আল্লাহ করিয়ে দিচ্ছেন তাহলে সুস্থ থাকার জন্য আল্লাহ তালা আমাদেরকে মুভমেন্ট করাচ্ছেন এই জন্য নিরলস হয়ে সুস্থ থাকার এই প্র্যাকটিসগুলোকে বজায় রাখতে হবে আল্লাহনবী নিরলস ছিলেন পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরতেন হজরত অমরবাদী আল্লাহ তালাহ ঘুরতেন এবং মদিনার এই প্রান্তে ও প্রান্তে যেতেন এটা দ্বারা বোঝা যায় চলাচল করাটা ইসলামের একটা শিক্ষা যাতে করে আমরা সুস্বাস্থ্যময় থাকতে পারি আমাদের স্বাস্থ্য ভালো থাকে এর বিপরীতে আমাদের স্বভাব হলো আজকাল যে এখন ইন্ডিপেন্ডেন্ট একটি পত্রিকায় একটা রিপোর্ট এসে কিছু টিপস হেলথ টিপস আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব, ইসলামের সাথে কিভাবে সেটা সামঞ্জস্যপূর্ণ সেটা দেখার চেষ্টা করব এই পর্যায়ে আমাদেরকে একটু বিরতি নিতে হচ্ছে বিরতির পরে আমরা এই বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই আলোচনায় থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত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 हराम इेष्ठत शुक्रवार रेारोटायप्रचार सकाल साढ़े दस टेलेश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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলামের শিক্ষাসমূহ কি शेख हुसेन, एक जानते भले प्रोग्राम चल्लिस हादिस ग्रंथ धारावाहिक दर्श नबी सालु आलहम चल्लिस हादिस परवर्ती अनुष्ठान पिसाए আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাতে সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আলোচনায় আমরা আলোচনা করছিলাম যে নানা রকম বিপদ আমাদের জীবনে আসে তার মধ্যে একটা বিপদ হচ্ছে স্বাস্থ্যের বিপদ স্বাস্থ্য হানি তবে একজন ইমানদারের উচিত হলো তিনি সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করা এবং এটা ইসলামের ইবাদত এবং ইসলামের শিক্ষাগুলো এটার সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন খাবার কিভাবে খাবো আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি পরিমাণ খাবো সেটা শিক্ষা দিয়েছেন কোরআন আমাদেরকে বারবার ফ্রুটের কথা বলেছে অর্থাৎ ফলমূল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে তাহলে খাবারের দিকতে আমাদের আমাদেরকে দেখিয়েছে ইসলাম আমাদেরকে সালাহ শিক্ষা দিয়ে আমাদের শরীরকে নাড়াচাড়া করানোর একটা প্র্যাকটিস শিক্ষা দিয়েছে এক্সারসাইজ করা নিরলস হওয়া মানুষ যখন বসে থাকে তার শরীরে চলাচল রক্ত চলাচল কমে যায় রক্ত ভারী হয়ে যায় এবং এটার কারণে প্রেসার হয়ে যায় ব্লাড প্রেশার এবং এটার কারণে হার্টে সমস্যা হয় আরও নানা রকম সমস্যাগুলো হয়ে থাকে এই আমাদের আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে সুস্বাস্থ্য নিয়ে যেন আমরা বাঁচতে পারি আমরা নিজেরা এবং আমাদের পরিবারের সদস্যরা এমন খাবারের অভ্যাস যেন আমরা করি যেই খাবারের অভ্যাসটা আমাদের জন্য কল্যাণজনক হয় এবং বেশি করে একসাথে যেন আমরা না খাই তিন ভাগের এক ভাগেই শুধু সর্বোচ্চ আমরা খেতে পারি এবং এমন খাবার খাব যেটা আমাদের জন্য কল্যাণজনক ডেলি ইন্ডিপেন্ডেন্ট একটি পত্রিকা যেটা ইউকে থেকে প্রকাশিত হয় লন্ডন থেকে প্রকাশিত হয় সেখানে কতগুলো হেলথ টিপস নিয়ে গবেষকদের গবেষণার আলোকে পেশ করা হয়েছে একটি হেলথ টিপস হলো যে থিংক আউটসাইড দ্য বক্স থিংক আউটসাইড দ্য বক্স বক্সের জীবন থেকে বাইর হতে হবে বক্সের জীবন বলতে তিনি এখানে বুঝিয়েছেন যে একজন ব্রিটিশ তাদের জরিপে দেখেছেন যে প্রায় সতেরো বছর পর্যন্ত তার সময় কাটে সোফাতে বসে অর্থাৎ তার জীবন গড়ে ব্রিটিশদের যে জীবন তারা তো অনেক বছর বাঁচে পঁচাশির উপরে বৃদ্ধদের সংখ্যা ব্রিটেনের সবচেয়ে বেশি তো অনেক বছর তার যে বাঁচে তার মধ্যে সতেরো বছর শুধু তার হিসাব অনুযায়ী এই সত্তর আশি বছরে তার সোফাতে বসে যে সময়টা অতিবাহিত হয়েছে সেটার সময় হলো সতেরো বছর সে সোফাতে বসেছিল এবং টিভি দেখেছে টিভি ওয়াচ করে টিভি দেখে তার প্রায় সতেরো বছর কেটেছে সোফাতে এবং বক্সের সাথে নিজেকে এঙ্গেজ করে এজন্য বলছে যে এটার কারণে শরীরের অনেক ক্ষতি হয় থিঙ্ক আউটসাইড দ্য বক্স এজন্য টিভি দেখা বন্ধ করতে হবে বেশি প্রয়োজনীয় প্রোগ্রাম ইসলামের আলোচনা খবর ইত্যাদি আমরা দেখতে পারি কিন্তু বাকি সময়টুকু আমরা যেন বক্সের বাইরে থাকি অনেকে আছে ক্রমেই সিরিয়াল দেখছেন নাটক দেখছেন কোনো পর্ব যাতে মিস না হয় সে ব্যাপারে খুব সচেতন থাকেন এবং অনেকে আছেন যে ইন্ডিয়ার বিভিন্ন সিনেমা সিরিয়াল দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন এবং সেগুলোর মাধ্যমে ভালো কিছু না শিখে বরং পরিবার ধ্বংসের বিভিন্ন উপায় উপকরণগুলো শিখছেন এগুলো নিজের সময়কে নষ্ট করা এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে সময় দিয়েছি আপনি এক ঘন্টা সিরিয়াল দেখেছেন ওই এক ঘন্টায় কতবার আল্লাহকে ডাকতে পারতেন কতবার কত পিষ্ঠটা তেলাওয়াত করতে পারতেন সেটা না করে আপনি যে সময়টা ওই কাজে লেগিয়েছেন আল্লাহকে এই জন্যই আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে এই প্রশ্নটি আসবে এই জন্য বক্সের জীবন থেকে দূরে থাকতে হবে আজকাল সময় হলো যে কোনো বাসায় আপনি গেলে বাচ্চারা আগে ছুটোছুটি করতো এখন বাচ্চাদের ছুটোছুটি কমে গেছে আগে বাচ্চারা পার্কে যেত মাঠে যেত খেলতো শারীরিক পরিচর্যা হতো এখন সব বাচ্চাগুলো বসে আছে সোফাতে এবং তাদের হাতে থাকে একটা ইলেকট্রনিক গেমস অথবা কম্পিউটার অথবা স্মার্টফোন আইফোন ইত্যাদিতে সবাই ব্যস্ত কখনো কখনো দেখা যায় ঘরের ছোটো বড়ো সবাই হাতে কিছু একটা আছে এবং সবাই ওই বক্স জীবন ফিরে যাচ্ছে আর যেটার কারণে স্থুলতা শরীর বেড়ে যাওয়ার যে একটা প্রবণতা বিভিন্ন জায়গায় বাচ্চাদের সেটা বেড়ে যাচ্ছে শরীরের স্থুলতা এবং অবেসিটি যদি বেড়ে যায় সেটার কারণে নানা রকমের রোগ এর উপসর্গ সৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক এই আল্লাহ আমাদেরকে চাচ্ছেন আমরা মুভমেন্ট করি আমরা পরিশ্রমী হই বক্স নির্ভর জীবন আমাদেরকে ত্যাগ করতে হবে টিভি যথাসম্ভব কাট করতে হবে কারণ টিভিতে অধিকাংশ প্রোগ্রামগুলো আসে অধিকাংশ চ্যানেলগুলো আসে যেটা কল্যাণ আমাদের ঘরে বয়ে আনছে না যেটা অকল্যাণ ছাড়া কিছুই নিয়ে আসছে না এই আমাদেরকে টিভির বক্স থেকে দূরে সরতে হবে হ্যাঁ শুধু যদি আমরা নিয়ন্ত্রণ করে কিছু ভালো প্রোগ্রাম ইসলামিক প্রোগ্রাম দেখতে পারি অথবা ভালো প্রয়োজনীয় জিনিসগুলো শিখতে পারি সেটা ভিন্ন ব্যাপার হতে পারে তাহলে সুস্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হল যে বক্সের জীবনের বাইরে যাওয়া এবং এটা বলছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা যেটা লন্ডন থেকে প্রকাশিত হয় তেমনিভাবে সেখানে আরও কিছু সুন্দর টিপস বলেছে তার মধ্যে একটা টিপস হলো যে গড়ে মানুষ প্রতিদিন যে সল্ট বা লবণ খাবারে খায় সেটা হলো 9.5 গ্রাম 9.5 পয়েন্ট গ্রাম সল্ট প্রতিদিন মানুষ গ্রহণ করছে কনজিউম করছে কিন্তু সেটাকে আরও যথাসম্ভব নিচে নামানোর চেষ্টা করতে হবে সর্বনিম্ন সিক্স গ্রামে নিয়ে আসতে হবে সিক্স গ্রামের চেয়ে যেন বেশি না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে কারণ সল্টের মাধ্যমে প্রেসারের ব্লাড প্রেসার ইত্যাদির জন্য ক্ষতিকর দিক হয়ে থাকে আর সেই প্রেসারের কারণেই অন্যান্য রোগগুলো আসে এবং ওয়াইট ফয়জনকে যত সম্ভব অ্যাভয়েড করতে হবে হোয়াইট ফয়জন বলা হয় সাদা চিনিকে যথাসম্ভব সুগার এবং সাদা চিনি চিনি দরকার আছে আমাদের শরীরে তবে সেটা যেন অতিমাত্রায় না হয় সম্ভব সুগারকে কমিয়ে দিতে হবে একইভাবে যে কয়েকটা জিনিসকে মনে করা হতো যে মূল থিউরি অব living healthy life tar moddhe ekta chhe no smoking kono bhabe cigarette pan kora jabe na odere okhane no alcohol as well alcohol ke limited korte hobe tader bhashay kintu amader muslimder alhamdulillah allah amader ke rokha kore diyechen alcohol haram korar maddhome amra onek onek gun onek onek bipod theke beche gechhi karon apni western country gulote jodi jan tahole daktare okhane registration form ta fill up korte hoy shekhane smoking er bepare apnake prashno ডেলি আপনি কতটুকু অ্যালকোহল সেবন করেন সেটাকে উল্লেখ করতে হবে তাহলে অ্যালকোহল সেবন এটা হচ্ছে অনেক অনেক রোগের মূল অনেক অনেক ক্ষতির মূল অনেক অনেক ক্রাইম এবং অপরাধের মূল হচ্ছে অ্যালকোহল পান ড্রিঙ্কস পান কাজেই এই ড্রিংস থেকে অ্যালকোহল ড্রিঙ্কস থেকে বিরত থাকতে হবে এবং নো স্মোকিং স্মোকিংকে অনেকেই মুসলমানদের সমাজে দেখা যায় তারা অ্যালকোহল পান করে না ঠিকই কিন্তু স্মোকিংকে মনে করে এটা মাকরু কিন্তু বর্তমান যুগের সকল স্কোলারগণ এই কথা বলছেন যে এটা মাকরু নয় এটা হারাম কেন কারণ মাকরু বলা হতো আগের স্কোলারদের চিন্তায় ছিল এটার ক্ষতিকর দিকগুলো তাদের কাছে উঠে আসেনি শুধুমাত্র পেঁয়াজের মতো এটাতে দুর্গন্ধ থাকার কারণে পেঁয়াজকে যেমন নামাজ পড়াটা মাকরু তেমনিভাবে তারা বলেছেন সিগারেট পান করে নামাজ পড়া মাকরু কারণ দুটার মধ্য থেকে দুর্গন্ধ আস মানুষের কষ্ট হয় এই জন্যই সেটাকে মাকরু বলা হয়েছিল কিন্তু এখন ইসলামিক স্কলারদের থিওরি হলো যে যেই জিনিস আমার শরীরের জন্য নিশ্চিত ক্ষতি বয়ানে সেটা হালাল হতে পারে না সেটা হারাম আল্লাহ তালা বলছেন কুলু মিনাত্তইবাদ তোমরা পবিত্র জিনিস খাও যেটা তোমাদের শরীর উপকারী সেটা খাও এবং আল্লাহ হালাল করেছেন তৈবাদকে যেটা পবিত্র যেটা অপবিত্র এবং যেটা ক্ষতিকর সেটাকে হারাম করেছে সিগারেট যদি পবিত্র হয় লাভজনক হয় খেতে পারবো আর যদি এটা ক্ষতিকর হয় অবশ্যই সেটাকে আমাকে ত্যাগ করতে হবে পৃথিবীর কোনো ডাক্তার যদি বলেন যে এ উপকার আছে কোনো ক্ষতি নেই তাহলে আপনি খেতে পারবেন একজন ডাক্তারের সার্টিফিকেট আপনি নিয়ে আসুন কোনো নির্ভরযোগ্য ডাক্তার এই কথা বলেনি বরং সিগারেট যারা প্রডিউস করে তৈরি করে তারাই লিখে দিয়েছে যে স্মোকিং ক্যালসিও অথবা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাংলায় এলাকা থাকে কাজেই এই সিগারেট থেকে দূর থেকে হবে এবং এটা আমার জন্য হালাল হতে পারে না এই শরীর আমার নয় আল্লাহ আমাকে দিয়েছেন এটাকে নষ্ট করা কোনো অবকাশ আমার নেই আল্লাহ বলেছেন কবি কুমিল্লা তোমরা নিজেকে নিজে হত্যা করো না ধ্বংস করো না সিগারেট খাওয়ার অর্থ হচ্ছে আত্মহত্যা করা আত্মহত্যা যারা করে একসাথে মারা যায় আর সিগারেটটা হচ্ছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ধীরে ধীরে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অকেজু করবে নষ্ট করবে লাং নষ্ট করবে হার্টে আঘাত করবে এবং ভিতরটা পুড়ে ফেলছে কাজেই সুস্বাস্থ্যর জন্য সিগারেট ত্যাগ করতে হবে এবং এটা আমাদের পার্ট অফ লাইফ করতে হবে জামি। অকল্যাণজনক কিছু খাব না একইভাবে সাদা পাতা জর্দা যেগুলো শরীরের জন্য ক্ষতি হয় সেগুলোকে না বলতে হবে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এইট ফাইভ ফোরসেন অব ভেজিটেবল ফ্রুট এ ডে এটা হচ্ছে কমন একটা থিওরি যেটার কথা আমরা আগেই বলেছি যে পাঁচ পর্শন পাঁচটা অংশ পাঁচবার আমরা যেন ভেজিটেবল ফ্রুটস এবং সালাদ ইত্যাদি গ্রহণ করে থাকি এগুলোর মাধ্যমে শরীর উপকার হবে এগুলো যত খাবে মানুষ তত ফ্রেশ থাকবে এবং তত বেশি মানুষের তার অন্য ভোরটা জাগ্রত হবে আর আল্লাহ তালা তো বেহস্তের খাবার হিসেবে ফ্রুটের কথাই বেশি বলেছেন এমন কি সুরা ওয়াকেয়াতে আল্লাহ বলছেন ফ্রুটের কথা ওয়াফা কেয়াতে মিমায়াতা খাইয়ারুন ওয়ালাহ মেতয়ের মিম্মায় তাহ যে তোমরা নিজে যেটা পছন্দ ওই ফ্রুট খেতে পারবে তারপরে বলেছেন গোস্তের কথা ওয়ালাহ মেতয়ের পাখির গোস্তের কথা বলেছেন যেটাকে তোমরা তৃপ্তি করে খেতে পারবে স্কলাররা বললেন এই আয়াত তাফসিরে যারা স্কলার তারা বলছেন যে আল্লাহ আগে ফ্রুটের কথা কেন বললেন তো এটা থেকে অনেকেই বলতে চান যে এটা মনে রাখা দরকার যে খাবার শুরুতে আমরা যেন কিছু ফ্রুট খেয়ে নিই সালাদ আগে দিয়ে শুরু করি তারপরে আমরা মূল খাবার খাব তাহলে এটা আমাদের জন্য হজম ইত্যাদির জন্য উপকারী হবে এবং আগে থেকে কিছু ফ্রুট ইত্যাদি খেলে সালাদ ইত্যাদি খেয়ে ফেললে তখন ক্ষুধাটা একটু কমে যাবে ক্ষুধা কমে গেলে খাবার কম হবে এই জন্য আল্লাহলা সুরা ওয়াকয়ার এই আয়াত থেকে বোঝা যায় আগে ফ্রুট ইত্যাদির মাধ্যমে খাবার শুরু করা দরকার সালাদ ইত্যাদির মাধ্যমে খাবার শুরু করা দরকার এবং ইন্ডিপেন্ডেন্টের রিপোর্ট অনুযায়ী গুড হেলথের আরেকটা টিপস বলা হয়েছে যে আগে মনে করা হতো যে একজন মানুষ সুস্বাস্থ্য থাকতে হলে তার টেন স্টেপ করা দরকার প্রতিদিন অর্থাৎ দশ হাজার পদক্ষেপ করা দরকার অর্থাৎ এইভাবে হাঁটতে হবে যেন তার পাঁ দশ হাজার পদক্ষেপ করে টেন স্টেপস আর এখন বলছে সেটা আরও বৃদ্ধি করতে হবে সেটা হলে টুয়েলভ স্টেপস করতে হবে অর্থাৎ বারো হাজার পাটা চলতে হবে এই জন্য এক মালের মতো যদি হেঁটে ফেলে এবং ঘরের মধ্যেও যদি হাঁটা চলা করে নামাজ ইত্যাদির জন্য যায় মসজিদে যাওয়া আশা করে তাহলে ওই স্টেপসগুলো হয়ে যেতে পারে তাহলে ডেলি যেন টুয়েলভ স্টেপস হয় এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যাতে করে শরীর এবং স্বাস্থ্য ভালো থাকে কারণ শরীর এবং স্বাস্থ্য ভালো থাকলেই তবেই একজন মোমেন ইমানদার হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে এরপর যে পজিটিভ অ্যাটিটিউড ইতিবাচক থাকা এবং ভালো চিন্তা করা খারাপ চিন্তা না করা হাসি মুখে থাকা এটা হচ্ছে স্বাস্থ্যকে ভালো রাখার গুরুত্বপূর্ণ একটা উপায় কাজেই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য চেষ্টা করা আমাদের ইসলামের যে শিক্ষা এবং আমাদের ফট অব ইবাদা এবাদতের অংশ ইচ্ছা ইচ্ছাকৃতভাবে যদি শরীরকে আমি অসুস্থ রুগ্ন করে ফেলি ক্ষতি করি এটার জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করতে হবে আজকের আলোচনাকে সুপ্রিয় দর্শক এখানে আমরা শেষ করতে হবে আগামী পর্বে ইনশাল্লাহ আবারও দেখা হবে আশা করব আপনারা আমাদের সাথে সেই আলোচনাতে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাশিম মদানি আর আপনারা দেখছেন বাংলা মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानस कल सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश